আবদুল্লাহ ইবনু আবু মোলাইকাহ রজ্লাহ তাল্লাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাহ আলাইসাল্লামকে সোনালী কারুকার্য খচিত কিছু রেশমি কাবা জাতীয় পোশাক হাতিয়া দেয়া হলো। তিনি তার সাহাবিগণের মধ্য হতে কয়েকজনকে তা বন্টন করে দেন এবং তা হতে একটি কাবা মখরামা ইবনু নৌফল রজিয়াল্লাহ তু এর জন্য আলাদা করে রাখেন অতপর মখরামা রজিল্লাহ তাল্লাহ্ন তার পুত্র মিসওয়ার ইবনু মখরমা রজিয়াল্লাহ তাল্লাহ্ন সঙ্গে নিয়ে এসে দরজায় দাঁড়ালেন আর বললেন তাকে আমার জন্য আহ্বান করো তখন নাবি সাল্লাহ আলিয়াল্লাম তার আওয়াজ শুনতে পেলেন তিনি একটি কাবা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন আর এর কারুকার্য খচিত অংশ তার সম্মুখে তুলে ধরে বললেন হে আবুল মিসওয়ার আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি আমি এটি তোমার জন্য রেখে দিয়েছি আর মখরাম্মা রাজি আলাহ এর সভাবে কিছুটা রুডতা ছিল এ হাদিসটি ইসমাইল ইবনু উলাইয়া রহমতুল্লাহ আলহি ও আয়ুব রহমতুল্লাহ আলহি এর নিকট হতে বর্ণনা করেছেন আর হাতিম ইবনু ওয়ারদান রহমতুল্লাহ আলহি বলেন আয়ুব রহমতুল্লা আলাইহি, ইবনু আবু মুলাইকা রহমতুল্লা আলহীর সূত্রে মিসর ইবনু মকরামাহত এ নিকট হতে বর্ণনা করেছেন তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট কয়েকটি কাবা জাতীয় পোশাক এসেছিল লাইস রহমতুল্লাহ আলাইহি, ইবনু আবু মুলাইকার রহমতুল্লা আলাইহি এর নিকট হতে হাদিস বর্ণনায় আয়ুব রহমতুল্লাহ আলহী এর অনুসরণ করেছেন